আব্বু হুরাইরা রদিয়াল্লাহ তালাহ সূত্রে নবী সাল্লা সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন তোমাদের কেউ সালাতে দাঁড়ালে সে যেন তার সামনের দিকে থুথু না ফেলে না সে যতক্ষণ তার মুসল্লায় থাকে ততক্ষণ মহান আল্লাহর সাথে চুপে চুপে কথা বলে আর ডান দিকেও ফেলবে না তার ডান দিকে থাকেন ফেরিস্তা সে যেন তার বাম দিকে অথবা পায়ের নিচে থুথু ফেলে এবং পরে তা দাবিয়ে দেয়